الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهدي الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد العبده ورسوله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 بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا ويقول عز من قائل ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم ويقول عز من قائل وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وأنا ربكم فاتقون ويقول الرسول صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعد فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخنفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجس وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة دلالة সমস্ত প্রশংসা নিবেদন করছি মোহান আল্লাহ রব্বুল ইজাত জালালের জন্য যিনি আমাদেরকে তার একত্ববাদী এবং আদক করার নির্দেশ দিয়েছেন একটি একক ঐক্যবদ্ধ উন্মতে মুসলিমা হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হয়ে তার একক এবাদতের জন্যই আমাদেরকে তিনি শেষ রিসার শেষ মিসেঞ্জার মোহাম্মদ সাল্ল্লাহ আলহিবাসাল্লামের উম্মত রূপে দাওয়াত দিয়েছেন তোমরা একটি উৎকৃষ্ট কোন টুকরো নয় কোন গ্রুপ নয় গোটা উম্মা যদি উম্মা হয়ে থাকো সকালে ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদের ছেড়ে ভালো আর কেউ নেই गोटाते मोहम्मदिया केना तानुष के लिए भाव गोटा मानव जति परिकल्पना कर गोटा मानव जति के इसलम दिखे आनार् तीवनपण संकल्प थक उखरी जन्स मानुष बर তাদেরকে নিয়ে আসা হয়েছে মরুন মারুফিবচন হাউন আনিল মন তোমরা একত্ববাদ এবং একত্ববাদের প্রসঙ্গ সকল কাজের নির্দেশ দান করবে মারু ফুল আর তিদু মত হবে অভু একত্ববাদ एकत प्रसंग जत साल शाम जकत हज मुसलिमे मुसलिमे भलोबा ऋद्धता भ्रतृतवोध उम्मतर ईक्य ठीक रेखे भ्रतृतवोध के कठिन भाव धरे रेखे जो मूल्य उम्मतर एकत्र अखंड चित्त के रक्षा कर शाखामूलक मशालय एक रकम दो रकम तीन रकम अमल जाए कंतु उम्मतर भालोबासा ठीक रेखे परस्पर श्रद्धा ठीक रेखे एट मारूप वीर्म कारण তোমরা সকলকে তাহলে হও না করো কাকে নিষেধ করো এটা বলা হয়নি মরুন আদেশ করো কাকে আদেশ করো বলা হয়নি আরবি গ্রামার অনুসারে কোনো ক্রিয়ার কর্তা উল্লেখ আছে কর্ম উল্লেখ নাই কর্ম উল্লেখ না থাকে এর অর্থ হয় সবার সবার দাওয়াত সবাইকে নির্দেশ দিতে হবে সবাইকে নিষেধাজ্ঞা দিতে হবে অসৎ কাজে নিজেকে পরিবারকে আত্মীয় স্বজনকে সমাজকে রাষ্ট্রকে বিশ্বকে সবাই। এই জন্য কার নাম বলবো। নাম বললে তো নির্দিষ্ট হয়ে গেল এই জন্য আদেশ করো সৎকারের কোন সৎ সেটা সেটাও ইন্ডিকেশন নাই কাকে আদেশ করো এটাও বলা নাই মানে সকলকে সকল সত্তাদের আদেশ করো সকলকে সকল সৎকাজের আদেশ করো নিজেকেও আদেশ করো তোমার নিজের মধ্যেও সৎকাদের অভাব থাকতে পারে আগে নিজেকে দিয়ে আরম্ভ করো আর তা মরু নেন আছে দিলবীর অত্যাংশে উদাহসে মানুষকে সব আদেশ করবা আর নিজেদেরকে ভুলে যাওয়া এটা তো হতে পারে না তাহলে মানুষ হাসবে আগে নিজেকে আদেশ করো সব কাজের কর্মী বানাও তার সাথে সাথে আরেকজনকেও আদেশ করো নিজেকে ভুলে যেও না অতুক মিনু না নদিল্লা আর তোমরা শিরিক মুক্ত ইমান পোষণ করবে আল্লাহর সাথে আল্লাহর জন্য সৎ কাজের আদেশ করবে আল্লাহর জন্য অসৎ কাজের নিষেধ দেবে সব আল্লাহর জন্য করবে সম্মানিত মুসল্লি অনেকে রম আজকে আমার ক্ষোভ ভার বিষয়বস্তু হল ওমতের ঐক্য মতবিরোধ সত্ত্বেও অনেকগুলো মাসেলায় বিভিন্ন মত পথ আছে ইস্তেহাদ আছে গবেষণা আছে একাধিক অপশনও আছে হাদিসে শাখা প্রশাখায় ছোটখাটো বিষয়ে একাধিক মত পথ আছে কিন্তু এগুলো শত্রুতার কোনো কারণ যাতে না परस्पर के विच्छिन्न हण जाते हैं इस्लाम एकाधिक मत पथ एक ही मशाल विभिन्नता आती एक रखात आन तीन रेक आंस रेक आत रेक आय रेक आगारो रखात आरोत आ प्रत्येक पड़ा जाए একজন একটা পড়লে আরেকটা কেন পড়লো না এটা নিয়ে তার সাথে গণ্ডগোল করা যাবে না কিছুতেই না হয়তো হাদিস কারোটা বেশি সহি কারোটা একটু দুর্বল হতেই পারে কিন্তু সময় তো হাদিসে আছে বলেই আমলটা করার চেষ্টা করছে হয়তো তার জ্ঞান তাকে সঠিক হানিসটা বের করতে সহায়তা করেনি সে হয়তো দুর্বল হাদিসটার উপর আমল করছে সে জানতেছে না যেদিন জানবে সেদিন হয়তো সে সাহিটা মেনে নেবে কেউ রফ্রিকাদ করছে শুননা ছাপ্পান্ন জন সাহাবিবনা করেছেন স্ট্রং দলিল কোনো সন্দেহ নাই যে হক কোনো সন্দেহ নাই যে শুন মুসলিম ওর মধ্যে কিছু ওলামাই গেরাম আছেন তারা বলেছেন এটা এক সময় ছিল শেষকালে নবী সাল্লাহ সাল্লাম না করেছেন বলেও কিছু বলো না সে তারা ওটাকে মনে করছেন এটা না করলেও চলে তাদের বুঝ তারা ওটাকেই সঠিক ভাবছেন সবাবের জিনিস মনে করছেন বেশি পাণ্ডিত্যপূর্ণ সিদ্ধান্ত মনে করছেন তারা জান্নাতে যাওয়ার জন্য ওটা করছেন না যারা করছি তারা জান্নাতের আশায় করছি যারা করছে না তারা জান্নাতের আশাই করছে না দুশ্মনী কেন আসবে করা না করা আমাদের মধ্যে দুটা বুঝ আছে কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস কেউ থার্ড ক্লাস প্লাস পেয়েছে এই বুজের মধ্যে যারটা সঠিক যারটা বেশি সঠিক যারটা দুর্বল সেই প্লাস পাইনি হয়তো থার্ড ক্লাস পেয়েছে কিন্তু ফেল তো করেনি এটা ফেল করার বিষয়ও না কম্পলসারি কোনো বিষয়ও না এটা সোরাই পাতার মতো কোনো বিষয় না যে এটা না হলে সলাতে বাতিল এমন তো তা না লামন লাভ ইয়ার ফাইলিয়ে দেয় যে রফিদ করে নাই তার সলাফ নাই এমন কোন রয়ত্ত নাই আছে নেই আমি রফিদিনের আমি আমল করি আমিন জ্বলে আমি আমল করি বুকে হাত বাঁধি সবই করি কিন্তু যারা করেন না তাদেরকে শ্রদ্ধা করি দুশ্মনী কেন করবো ইসলাম কি আমার বাপের জিনিস ইসলাম কি আমার দাদার জিনিস আমি দুশ্মনী কি নিয়ে করব। রফি এটা যদি আমার বাপদাদা সম্পত্তি হতো আর সে আমার বাপদাদা সম্পত্তি স্বীকার করে না তাহলে আমি একটু গন্ডগোল করতাম এটা তো আল্লাহ আল্লাহ রাসুলের জিনিস সে যেটা করছে সে ভাবছে ওটাই আল্লাহ আল্লাহ রাসুলের জিনিস যে কোনো ছোট বিষয় ছোটখাটো মাসালাম এটা নিয়ে যদি দুশ্মনী হয় এই দুশ্মনির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এই দুশ্মনির সাথে আল্লাহ আল্লাহের কোন সম্পর্ক নাই আল্লাহ আল্লাহ রাসল এটা থেকে মুক্ত দুশ্মনীটা আমাদের নকশা থেকে এসছে শয়তান থেকে এসছে ইসলামের ভেতরে নকশা শয়তানকে ঢুকিয়ে ফেলেছি এই জন্য দুশ্মনী তৈরি হয়েছে না হয় আপন ওনারা নব্বাসের মধ্যে একটু হয়েছে আপ ওনারা ভাবতে না মধু বিম্বা মাসলাতির নার সোনানের জামায় আগুনে পাক করা কোনো জিনিস খেলেই উজু করতে হবে তাও যখন অভিনেবাতি না আগুন স্পর্শ করেছে রান্না করা ভাত খেলে আগুহরারা বলতেন উজু করতে হবে রান্না করা তরকারি খেয়েছ আগুনে পাক করা উজু করো এমনি আব্বাস বলতেন না এটা আগুনে পাক করা জিনিস খেলাম এতে কি হল ওজু উজু কেন করতে হবে উঁচের বুঝতে গেলেও যে করতে হবে সেটা অন্য মশালা স্পষ্টভাবে দিচ্ছে এসছে এখন এবনু আব্বাস আবহরারা জীবনেও শত্রুতা করেননি মাসালা আবহরারা একদিকে গেছেন এবনু আব্বাস আরেকদিকে গেছেন কিন্তু দুজন গলা গলি গলায় গলায় মিল মহাব্বত ভালোবাসে বোঝা গেল এই দুইজন মোখলেশ তারা তাদের এই দিনের মাসালার মধ্যে আল্লাহর আল্লাহ রাসুল থেকে প্রাপ্ত এই মাসালার মধ্যে তারা নিজের নকশকে ঢুকায় নাই আমরা যদি হতাম এক মৌলভী সাহেবে প্রথম দিলাম যে রান্না করা খাবার খেলে ওজু করতে হবে আর এক মৌল্লী দিলাম যে না হবে না এই তো লাগলো পুরন ডাকা নতুন ডাকা যুদ্ধ কেন এই দুইটা মাসানার কোনটা তোমার বাপের কোনটা আমার বাপের গণ্ডগোল কি নিয়ে করছ এটার সাথে ধর্মের কোন সম্পর্ক নাই এবং একশো পাঁচ নম্বর আয়াতের ওই মামলার তুমি আসামি হয়ে যাবে ডাইরেক্ট আসামি কোরআনের আসামি কোরআনবাদী মামলা ডাইরেক্ট কোরআনবাদী মামলা তার বিরুদ্ধে সেটা কি ওদের মতো হয়েও না যারা এক জাতি মাসার্থেও নিজেদেরকে ডিভাইড করে নিয়েছে অক্তারা ভিন্ন হয়ে গেছে উনি এক গ্রুপ আমি এক গ্রুপ এই লোকটা যে একটা শারীরিক মশলাকে কেন্দ্র করে গ্রুফিং তৈরি করবে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ বলছেন তার মতো হয়ে তার মতো হবে পানিশমেন্ট তোমার পাওনা এদের জন্য রয়েছে পানিশমেন্ট ছোট ঘটনা আজিম মহা বিশাল পানিশমেন্ট এদের জন্য আছে সেটা কাজী ইব্রাহিমেই করুক আর বা অন্য কোনো আলেমেই করুক দুশ্মনি কেন আসবে। বরাবরই আয়সার সাথে এমনি আব্বাসের যুদ্ধ এমনি আব্বাস বলতেন মেয়ের হাতে নবী সাল আল্লাহকে দেখেছেন বেআই নেই হৃদয় দিয়ে দেখেছেন মনের চক্ষু দিয়ে দেখেছেন দেখেছেন আর আয়সা বলতেন মানে হত্যাসম আন্না মোহাম্মদা ফ্লহিল সাহি মুসলিমের মেয়েরা দায়ের আদিস আদিস কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহকে দেখেছেন মেয়েরাজের রাতে তাহলে সে মস্ত বপবাদ আল্লাহর উপরে আরোপ করল আয়শা বলছেন কিন্তু আয়সা রেবন আব্বাস একে অবহেল অত্যন্ত কঠিন ঋদ্ধতাপন্ন ভাইবোন জীবনেও কোনোদিন কেউ তার অমঙ্গল চান নাই গিবোধ করেন নাই পিছনে রটনা রটেন নাই নিন্দা করেন নাই এটা জ্ঞান একটা যত কল্লা তত বুদ্ধি যত মাথা তত রকমের জ্ঞান এক একজনের সেল এক এক রকম বাপে পুতে এক বিষয়ে ফয়সলা দু রকম হয়েছে কোরআন সাক্ষী ওদাউদা ও সুলাইমান দুজনে একটা খ্যাতের বিষয়ে বিচার ফয়সলা দিয়েছিল ছাগলের পাল রাতের বেলায় এক গৃহস্থ আঙ্গুরের খ্যাত পুরোপুরি খেয়ে ফেলেছে দাউদাল ইসলামের কাছে যখন বিচারটি গেল তিনি বিচার করলেন ছাগলগুলো আঙ্গুরের খ্যাতের মালিককে দিয়ে দিতে হবে যেহেতু তার আঙ্গুরের খ্যাত পুরো বিনাশ করে ফেলা হয়েছে তার বিনিময়ে এখন এই পশুর পাল তার মালিকেরাধীন হয়ে যাবে এই বিচার করলেন দাউদান ইসলাম নবী জাবুর কিতাবের নবী পৃথিবীর ইতিহাসে আম্বি কেরামের মধ্যেও আর বাদুল বাসার গোটা মানব জাতির সবচেয়ে সবচেয়ে বয়কারী নবী ছিলেন এ দাউ তিনি বিচার করলেন এটা সালেমান আলিম আলি ইসলামের কাছে তার পুত্রের কাছে গেল তিনি বললেন এটার বিচার হল আঙ্গুরের খ্যাত তো ধ্বংস করে দিয়েছে এই পাল এখন ছাগলগুলো আঙ্গুরের খ্যাতের মালিকের কাছে থাকবে আর আঙ্গুরের বাগানটা ছাগলের মালিকের কাছে থাকবে তুমি আঙ্গুরের বাগানটাকে পরিচর্যা করতে করতে পানি দিতে দিতে সার দিতে দিতে যেদিন যেই রাত্রে খেয়েছে ওই রাতের সমান হয়ে যাবে সেই রাত তুমি তোমার পশুগুলো ফেরত পাবে আর এই কয়দিন তো চলে চরে পড়ে খায় দুধগুলি ওই ক্ষেতের মালিকই ভোগ করবে তার মালিক এনাদিন থাকবে তোমার খেত ঠিক হয়ে যাবে তোমার পশু তুমি ফেরত পাবে আল্লাহ তালা সুলাইমান আলামের এই বিচারটাকে বললেন এটা পারফেক্ট দাউদ আলাহিসের বিচারটা এখানে পারফেক্ট হয় না ইস্তেহাত করেছেন কিন্তু তাকে আল্লাহ তালা কোনো মন্দ বলেন বলেননি কি বলেছেন পাপা হাবনা হা সুলাইমান আমি সুলাইমানকে মূল বিষয়টা ভুলে দিয়েছি তার বিচারটা সঠিক হয়েছে আর দাউদ আলাহ ইসলাম সম্পর্কে কোনো মন্তব্য করেন নাই তার মানে একটা সঠিক হলে আরেকটা অবশ্যই ভুল ওটা বলার অভিজ্ঞতা লাগে না কিন্তু কোনো সমালোচনা নেই প্রশংসা আছে অকুল্ল হুকমা ও আলমা দুজনকে আমি বিচার ক্ষমতা এবং জ্ঞান এবংছি আমাদের সমাজে আমি দেখি তিন মাসালা নিয়ে যেই বিশ্বযুদ্ধ তিন মাসালা নিয়ে যে বিশ্বযুদ্ধ আমিন জোরে বলা বুকে হাত বাঁধা রপিয়ে দেয় যে মসজিদে তিন আমল নাই সেই মসজিদে গিয়ে তিন আমল করলে উকরুজু হমিন বাইকিল্লা আল্লাহর গর থেকে আমল্লার এই দুশ্মনকে বের করে দাও একদল বলবেন আবার আমরাও কম না যারা এগুলি আমল করি আমল করেন তারা শুধুই মাসালা জিজ্ঞাসা করে সব মসজিদে নামাজ পড়া জায়জ হবে কিনা বাবারে যদি মাসালা জিজ্ঞাসা করো কাঁচামরিচ নেই এখন পান্তা ভাত খাওয়া ঠিক হবে কিনা যে কাঁচা মরিষে বা পদ্মুর আর এইটার এটার প্রয়োজনীয়তাই বা কতটুকু হলেই ভালো না হলে সমস্যা কি এই মা মালিক রহমান কিছু ভালো আছে ওরা তো হাতেই বাঁধে না ওরা এমনি দাঁড়িয়ে থাকে কি সালাদ কি হবে না এরা তো একটু ইসলাম ইসলামের শুরুতেই এমনটাও ছিল হাদিসে আসছে এইভাবে দাঁড়িয়ে থাকতেন দিতে কেউ তো কানে হাত দেয় কেউ এমনি অল্লাহ হক দেয় আমাদের সমাজে যদি কোনো মহাজান সাহেব ভাবে হাত ছেড়ে দিয়ে আসান দেয় সাথে সাথে মহাজানি হারাবেন এবং ইহুদির দালাল বা খ্রিস্টানের দালাল যে একটা উপাধি নিয়ে চরম হয়ে তাকে বিদায় হতে হবে মূল কথা হাত ছেড়ে দেয়া হাতত বেলালের আমল হাত কানে দেওয়া হাতত বেলালের আমল না দেয়া আবু মাহাজুরের আমল দুইটাই শোন না দুইটাই চাহবিলের আমলে আছে যে যেটা আমল করে করবে সমস্যাটা কি জন্য সাবধান এসব বিষয়ে আপনি সুর আলমরানের একশো পাঁচ নম্বর আয়াতের আসামি হয়ে যাবেন না আমি আমিন জ্বলে বলি আমি আসতে বলা লোককে কখনো আমি মন্দ বলতে পারি না কারণ সে শতাব্দীর পর শতাব্দী এই দেশের আলেমদের কাছে এটাই শুনেছি আমি নিজে আমার লক্ষ্মী নোয়াখালী বৃহত্তর নোয়াখালী জেলায় আমার টোটাল ছাত্র জীবনে একটা লোক আমি চোখে দেখি রপি দেন করে বুকে হাক বাদে আমিন জলে বলে একটা লোকও আমি দেখি নাই ওস্তাত দূরে থাক এটা পাবলিকও পাই আমি কিভাবে আমলটা করতাম আমার ওই সমাজের আলেমরা কিভাবে আমলটা করত তা তো পাই নাই আমি না হয় পাইছি গবেষণা করেছি দেখেছি আল্লাহ আমাকে চোখ খুলে দিয়েছেন মনে করেছি হ্যাঁ ঠিক আছে হাদিস স্ট্রং দলিল এমন কর উদার মনে আমি নিয়েছি আমাকেও তো বুঝতে দুই চার বছর পড়াশোনা করতে হয়েছে তারা দুই চার বছর পড়াশোনা করার সুযোগটা পেয়েছে আমি যে ওদেরকে গালিটা দেব গোমরা বলব সে সহিত নয় আমি শহীদ এটা বলবো দাবি করব ঠিক না শান্তি কেরিয়ে থাকার কারণে কারোর সাথে কোনো মিল নেই আজকে গোটা মুসলিম উম্মার এত সম্পদ এত মেধা এত যোগ্যতা এতগুলি রাষ্ট্র শুধু এই একটা দোষে আজকে মিয়ানমারের মতো মশার হাতে আমরা হাতিরা সিংহরা রয়্যাল বেঙ্গল টাইগাররা মারি খাচ্ছি এটা মশাও তো না মিয়ানমার একটা মশা মুসলিম জাহানের তুলনায় মুসলিম উম্মার তুলনায় একটা মশাওত মশাও তো কিন্তু কেন আমাদের মুসলিম মুসলিমরা থাকতে হবে মুসলিমদের পরস্পরের ভালোবাসা হানফি আলে আদিসের ভালোবাসা হানফি হাম্বুলি মালিক হিসে আদিস যারা এই কোরআনাদিসকে মানে এদের পরস্পরের ভালোবাসা ও তারা হুমহিম একের প্রতি আরেকজনের দয়া মায়া ও তাহিম একের সাথে আরেক আরেকজনের সুসম্পর্ক বন্ধুত্ব কেমন কেমন জাসাদিল একটা বডি কোদ্ন এই বডির একটা অঙ্গ যদি রূপ না হয় জাসাদ। গোদা দেহ জ্বর আর বিনিদ্র রজনীতে আক্রান্ত হয় ঘুমাসেনা ব্যথা এটা হল ইমানের দাবি ওমর আর আবু বকরের ওতে একতলাম হয়েছে ওমর বললেন ওকে আমির বানান আবু বকর বললেন ওকে আমির বানান কা খাইয়ে রানে ও মতের দুই শ্রেষ্ঠ ব্যক্তি ধ্বংস হয়ে গেছিল প্রায় প্রায় শেষে হয়ে গেছিল একতলাভ করে সুরা হুজরত নাজির হয়ে গেছে তাদের দুজনের মত নিয়ে আল্লাহ রাসুলের সামনে আওয়াজ ভ্রমন্ত করো না ওমর অমর লাতার নভি নবী আমাদের উপরে আওয়াজ তুলো না অমর এরপরে এতটা ছোট আমাদের কথা বলতেন একবার বললে আরেকবার নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করতে হইতো অমর কি বললা। শুনি শুনিনি সে আবকর অমর একই মাসে নয় দুইজন দুই ফটে গেছেন তারপরও হান্ড্রেড পার্সেন্ট সেই ভ্রাতৃত্ব সেই ভালোবাসা সে ঐক্যবদ্ধতা সে সুসম্পর্ক কোন কিছুতে সামান্য কোনো আছর আসে নেই অমরের আবহার মত বিরোধ হয়েছে সিরিয়ায় মহামারী প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছে ডেলি পাঁচ হাজার দশ লোকের জানাজা বের হয় এখন ওমর যাচ্ছেন সাথে সব সাহাবা সাহাবাহিকেরাম অবশিষ্ট সাহাবিরা কোন এক জরুরি মাসেলায় যাচ্ছেন এখন এই মহামারীর এলাকায় যাব কিনা অমর ফারুক রাদি আল্লাহ তার পরামর্শ করলেন সাহাবিদের সাথে মহাজেদদের সাথে আনসারদের সাথে বদরি সাহাবিদের সাথে বয়োজ্যেষ্ঠদের সাথে সবার সাথে পরামর্শ করে রায় দিলেন না যাব না আবু ময়দা বললেন আফেরা মিন কদারিল্লাহ আল্লাহ তকদির থেকে পালিয়ে গেলেন ওমর ওমর বললেন নাফির রমিন কদারিল্লাহ কদারিল্লাহ আল্লাহ তকদির থেকে পালিয়ে আল্লাহর আরেক তকদিরেই আশ্রয় নিলাম একটু নাম হয়েছে আবু দমনে কিন্তু আন্তরিকতা হৃদ্ধতা সামান্যতম কোনো আছর আসে নাই কারণ ইনি যেটা বলছেন সেটাও আল্লাহর জন্য উনি যেটা বলেছেন সেটাও আল্লাহর জন্য দুই গ্রুপের মাঝখানে যখন আল্লাহ থাকেন তখন শত্রুতা আসে না প্রিয় ভাইরা আমি এই কথাগুলির জন্য বলছি যে আজকে ছোট ছোট বিষয় নিয়ে আমরা যারা আমরা সহিগুলির দাবি করি তারাই এখন উনিশ দল গাড়ি সহিতে বাদে দিলেন আমরা যারা সহি এখন কোরবানি সাত ভাগ চলবে কিনা এই নতুন আরেকটা একটা ভাগাভাগি হয়ে গেলাম যারা বলবে কোরবানির সাত চলবে এই গেছে গায়ে বরবা শত্রুতা হয়ে গেল সাত চলবে বললেই বিপদ মনে হয় যেন কোরবানির ভাগাভাগিটাও আমাদের জমিদারি সম্পত্তি এটা নিয়ে কেস মামলা মোকদ্দমা চলতে হবে না যারাই এই জাতীয় কিছু নিয়ে গণ্ডগোল শত্রুতা লাগাবেন সুরা আল ইমরানের পাঁচ নম্বর আয়তের আসামি তাদের মতো হইও না যারা ফরিক ফরিক হয়েছে রফিক হও ফরিক বন্ধু হও ফরিক হইও না দল দল হইও না ইমাম মাহাদি আল সব মেশে দলগুলি সব মেচাগার করে দেবেন একেবারে ঠান্ডা ওনার এক নাম হবে খুনি খুনি একবার পল্লা ফেলে দেবেন গন্ডগোল যে করবে পল্লা রাখতেন আর মাহাতি আল ইসলাম এসে এখন বিচার করবেন কোনো একতলাফ সহ্য করবেন না জাহেদিয়তের মতো সব একতলাফকে পায়ের নিচে দাফন করে দেবেন ইসা আলসালাম আসতেছে গোডা উম্মা তে উম্মা কোন গ্রুপিং নেই কোনো গ্রুপিং নেই কেন গ্রুপিং করব। ওম্মা আমরা এক দল উম্মা কনসেপ্ট বিশ্বব্যাপী এখন উম্মা কনসেপ্ট জোরদার হচ্ছে উম্মার ধারণা উম্মার চেতনা আমি উনি মুসলিম ভাই আসো তোমার সাথে এটা চা পান করতে কোনো আমার সামান্যতম যদি অন্তরে সংকোচ বোধ আসে বুঝতে হবে ইমানের মধ্যে সমস্যা আছে কেন সংকোচ বোধ করব। আমি দায়ী ল আমার বাড়িটা বুঝে নাই আমি দাওয়ার দেবো আমার কৌশলে আমি তাকে বুঝাবো এমন সুন্দর বুঝ দেব কোটি মানুষ আমার ওই বুঝে চলে আসবে আমার লোক কেমন নোয়াখালী জেলায় যেখানে একজনও আমিন জোরে বলা লোক পাই নেই এখন তো প্রতিটি মসজিদেও আমিন জোরে বলা লোক পাই রফি এদেন তারই লোকও পাই রবি হাত বাতাবর কোনো অভাব নেই আমাকে তো জিজ্ঞাসা করে ভাই তুমি তো আমাদের লোক ছিলে বলো তো হ্যাঁ আছে এবং এটা হানাবি মাঝহের ভিতরে আছে এটা সখাল হাদি সো বাহুয়া মা হাদি সহি পাইলেই এটা আমল করা এটাই মাঝহ একটু আদর করে একটু শ্রদ্ধা দিয়ে বুঝিয়ে দিলে কে না মানবে বলেন কিন্তু আমরা তো বললম মেরে দেই যারা নাইট নাইট ডিউটি করে মধ্যে এরকম চোখা বললম একটা আমাদের জীব্যটা হলে বললম এমন বললম মেরে দিলাম যে ওই ব্যবসা ছাড়া যা একটু সহি আমল টামুল করার ইচ্ছা ছিল ওটা বরবাদ হয়ে গেল না বল্লম মারবেন না এই জিভার মধ্যে কোনো হাড্ডি নাই। জিহ্বার মধ্যে কোন লোহা মানে হাড্ডি নাই লোহার মতো শক্ত আল্লাহ যে রাখেন নাই কেন জিহ্বটার মধ্যে হাড্ডি দিলে শক্ত কথা বলবেন এই যেটা হাড্ডি লেস শক্ত জিনিসই না গোস্তের মধ্যে খুব নরম নরম কথা কৌলার হু কৌলার লাই না নরম কথা বলো বাচ্চা হারুনের কাছে এক আলিমিয়া খুব কঠিনভাবে ভাবে ওনাকে উপদেশ দিচ্ছে রেগে গিয়ে একবারে করকস ভাষায় বাদশাহরণ বললেন শোনো আমি কোনো ফের সে খারাপ না আর তুমিও কোনো মুসালাইসালামের সে বেশি বড় না আল্লাহ মুসান্লামকে যখন ফের কাছে পাঠান তাকে আর তার ভাই আরনকে বলেছেন ফকুল তোমরা দুজন ফেরাউনকে বলো নেন কথা লাইয়ে নেন সব কোমল নরম সম্মান দিয়ে কথা বললো তো আমি কি ফেরাউনে খারাপ তুমি কি মুসাচ্ছে বল রাঘাও কেন আমার সাথে কথা আদব লেহা সহকারে বলো প্রিয় ভাইরা ইতলাম হচ্ছে আব্দুল্লিমাসুদ ওসমানের মধ্যে হয়েছে মিনাল ফন্তরে দু রাখা চার রাখাত ওসমান বলতেন চার রাখাত পড়ব আমি এখন এখানে মুকিম হয়ে গেছি নবীজি দু রাখাত পড়েছেন আমি চার রাখাত পড়বো এবনে মাসুদ বললেন ফালাই ইতালি মিন আরো বাইরাকাতান এম্বাল যদি এই চার রাখাতের বদলে দুই রাখা আপনার ভরতে পারতাম মালার কাছে কবুল হতো এবনে মাসুদ মানে করতেন দুই রাখাতেই পারবে। ওসমান মনে করতেন চার রাখাত এখন করা উচিত মাসলার হা দিলে আল্লাহর জন্য না দিলেও তার জন্য আল্লাহর জন্য আর আমরা হম এইটা আমার করে আসছি এখন যদি এটা উল্টোটা মানি তাহলে আমার তো থাকবে না আমি যখন আল্হেলাল জনে খতিবি করতাম তখন ওই মনে যাতিয়া জমার পরে মনে যাত পরে হাত তোলে মনে যাতা আমার সাথে অনেক ফাইট অনেক আট বছর কোথায় করার সময় এক জমাও আমি নিরাপদে থাকতে পারিনি এই গন্ডগোল থেকে আমিও জীবন পণ করে নিয়েছি যে এইটা না করে যদি থাকতে পারি থাকবো আর যদি করা লাগে সেদিন বিদায় হয়ে যাবে তখন বাইত মুকারের একজন খতিব আল্লাহ ওনারা জান্নাত হাসিব করুন ওনার কাছে আমার মসজিদ কমিটির লোকেরা আসছিল আচ্ছা বলেন তো সত্য কদারে বলেন তো মানে আল্লাহর জন্য বলেন কোনো কিছুর চিন্তা করবো না আমরা কারো কাছে বলবো না আপনি কি বলেছেন শুধু আমরা আমাদের আপনার মধ্যে সীমিত থাকবে এই পাঁচ অপ্তের পরে এই মোরাজারটা কি আসলে আছে মনে করে আসলে নাই আসলে নাই কিন্তু বাইরে আমি করতে গেলে তো এখন আমার অস্তিত্ব থাকবে না মসি যেতে হন তখন ওনারা আসতে ওখান থেকে গেছেন এই হল অবস্থা হব তো মানুষ বুঝে সত্যটা মানুষ বুঝে কিন্তু সত্যটা অনেকে দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দেয় এটা হল পার্থক্য দেখুন উনি যদি পরিবেশ পাইতেন মুসল্লিরা সহায়তা করত ঠিকই উনি বর্জন করে দিতেন কিন্তু পরিবেশ পান নাই চাকরি মায়া করেছেন হয়তো ভেবেছেন এখানে থাকলে তো আরো অনেক ভালো কাজ করতে পারি বলতে পারি একটার জন্য সব হারাবো থাক এটা মতে চলে যাই এটা চিন্তা করেছে যাই হোক জিনিস খুব নরম ভাষায় যদি আমরা বলি ইনশাআল্লাহ তাহলে এটা সমাজে গ্রহণযোগ্য হবে কঠিন ভাষায় বললে এটা গ্রহণযোগ্য হবে না এই জন্য এখন আমাদের উচিত পরস্পরের মতকে শ্রদ্ধা করা এক হাদিস যেই ব্যক্তি আমার উন্মতের ছোটদের স্নেহ করল না বড়দের শ্রদ্ধা করল না আলেমদের সম্মান করল না সে আমার উন্মতের অংশ না যে আলেমকে শ্রদ্ধা করবেন অধিকাংশ হল বাংলাদেশে তারা সহি পায় পায়নি তাদের মন আছে এফলাস আছে আসলে শুদ্ধ এলেমটা পায়নি আমি যখন মনে যাক করতাম আমি কি সহি এলমটা পেয়েছিলাম আমি তো করতাম আমি তো ইমামতি করেছি রবি ইডেনটা আমিও করতাম দু হাজার অষ্টআশি বা তারও আগে হাটাচারি মাদ্রাসায় মুক্তি ফেজুল্লাহ রহেমা হল্লা উনি বলেছেন এটা নাই এটা বেদান সেখানে এটা বেদাত এই জ্ঞান আসার পর থেকে বর্জন করেছি কারণ তার সালাম ফিরে লি তো এই প্রশ্ন আসবে যখনই মুরাদার দেব না তকল্প এটা কি ইহুদির দালাল না কি ইসনামের দাল হ্যাঁ দোয়ায় তুলে দিল কে করবে গন্ডল বাবা তুমি নামাজটা বাবা আমি আমি পারবো না আমি ইমামত করিনা না সহজে এখন করবো কি তারা শতাব্দীর পর শতাব্দী বুঝেছে এটা পাঠ অফ সালাম তারা এইভাবে জ্ঞান নিয়েছে তারা তো জান্নাতের আসে সহি তারিখের করে তারা ভাবে রপিদের যারা করে না মনে যাক যারা দেয় না এরা ইসলামের দুশ্মন আমরা যারা দেই আমরা শূন্যতের অনুসারী ইসলামের বড় বন্ধু এইটা তারা জান্নাতের আশায় করে যাহার নামে যাওয়ার জন্য কেউ ধর্মকর্ম করে না পৃথিবীতে কোন ধর্মিক পাবেন না যে যার নামে যাওয়ার জন্য ধার্মিকতা করে যে মাজারে সে দেয় কবর পূজা করে ও গোলাম সর মাজারে যেগুলি করে দিচ্ছে মনটা একান্ত মনে জিজ্ঞাসা করলে হ্যাঁ এটা আল্লাহর উলি উনিশ আবাদ করলে তো আবার জান্নাত এমন কি যে আমাদের মূর্তি পূজা করত জাম্নাতের আশায় আল্লাহর উলি হওয়ার আশায় আবু জাহাল্লা মূর্তি পুজো করত আল্লাহ হওয়ার আছে। কি সেই তিনশো ষাট মূর্তির পূজা কি আল্লাহ হাসিল করাই দিব আল্লাহ বানাই দিব শয়তান কিভাবে নেগেটিভকে পজিটিভ বানিয়ে আমল করায় আদমকে বলেছে আরে এই গাছের ফল এলে কি হবে জানো নেগেটিভ কিছু নাই ফেরিস্তা হয়ে যাইবা ইন্ন তাকু না মালা চাইনে তোমরা এখন মানুষ আছো ফল খাওয়ার সাথে দুজন মালা ফেরস্তা হয়ে যাইবা অথবা কি হইবা আরও তাকু না জান্নাতি হয়ে যাইবা আল্লাহ চায় না যে তোমরা ফেরস্তা হো অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতি হও উনি কিন্তু চায় না আমি কানে কানে বলে দিলাম এই গ্যাসের ফল না খাইয়ে আমি ঠকছি জান্ হারাইছি তোমরাও হাওয়া হয়েছে আমি চাই না যা হয়েছে আমার ওপর দিয়ে যাক তোমরাও অন্তত সেই থাকা ভালো থাকো এই আশায় আজকে আদম আর এই যে ম্যাডাম হাওয়া শুধু এই ভালোর জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে বলছি আচ্ছা কন ওরা তো জীবনে দোকা খায় নাই দোকা বাস দেখেও নেই সিটার বাদ বার কি জিনিস চি নাই এই ফাস্ট এই অভিজ্ঞতা কেমনে বুঝতু কেমনে বুঝবে আতা কুতো বলে গেছে হয় বাবা তুমি ভালোই কইছ আল্লাহ নিষেধ করছো ওটা ওই ওর লক্ষি ভক্তি ওর ওয়ার্ম শুনে ওইটা তখন আর মনে নাই ফানসিয়া দুইজনে ভুলে গেছে ফানাসি ভুলে গেছে ওই ভুলে গিয়ে খেয়ে ফেলছে এই হলো অবস্থা এইভাবে নেগেটিভকে পজিটিভ বানিয়ে শান বেদাত করায় মিলাদ ঈদে মিলাদনী নাকি একবারে সের মধ্যে সাইয়েদন আইয়াদ ঈদের একবারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাইয়েদ এতদিন যা ঈদ করছি ফিতের আধা এখানে কিছুই নেয় ঈদের সামনে চোদ্দশো বছরের মুসলমানরা এই আসল ইচ্ছা নেতা সরকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট এরা ঈদের আসল ঈদটাই খুঁজে পায় না এই পর্যন্ত আমরা পাইছি ওরা এই ঈদ করে না নবী দুস্মান সবাই নবী দুস্মন হ্যাঁ ওরা নবীর বন্ধু দোষ শয়তান কি পুড়িয়া খাওয়াইছে কিভাবে আদমার হাওয়ার মতো নিষিদ্ধ কাছে বল খাওয়াই দিয়েছে এদেরকে চিন্তা করে দেখেন এখন দরকার কি সুন্দরভাবে বুঝাতে হবে আমার এক বন্ধু ইউটিউবে দেখলাম আমার বিরুদ্ধে উনি একটা অনুষ্ঠান করলেন বোফারি হাজির করলেন আর অনেকগুলি খিতাব সহি মুসলিম হাজির করলেন যে কাজী সাহেব উনি বলেছেন আলম ভাই এ তুই আসবে বা নিহা আজাব দেওয়া হয় তার জন্য নিয়াহাত অনুষ্ঠান করলে নিহাত মানে আমি ওই বক্তব্যে বলেছি নিহাত মানে সাধ্য তিন দিনা চার দিনা চল্লিশা সাতাইশা মৃত্যুবার্ষিকী ওর শরীফ কুলখানি যত কিছু আছে অনুষ্ঠান মৃত ব্যক্তিকে কেন্দ্র করে করা হয় জানাজা দাপন কাপনের পর এগুলি সব নিহাতের অন্তর্ভুক্ত আমি এই জমা দিয়েছি এখন উনি বুখারে হাজির করেছে বুখারি তর্জমা লেখা আছে নিহাত মানে বিলাপ বিলাপ ঠিক নিহাত মানে কান্নাকানি বিলাপ তাহলে কাজি সাহেব নিয়াত মানে নিয়াত মানে শ্রাদ ওরস কুলখানি মৃত্যু পার্শিকী এগুলি করতে গিয়ে পেলেন উনি হাদিসের অপব্যাখ্যা করেছেন আস্তাক আমার ওই ভাই তিনি জানা পর আসে আমার বিবিতা করেছেন আমি হাদিসের ক্ষতি করি বলছি একটা অপব্যাখ্যা দিয়ে উনি হাদিসকে ওই অবব্যাখ্যার হাত থেকে উদ্ধার করার জন্য দোস্তুর মতো বুফারি মুসলিম নিয়ে আসি সাহেবকে মামলা দিয়ে দিলেন যে উনি অপব্যাখ্যা করেছেন আমি শুনলাম দেখলাম আমি শুনে হাসি আঁকি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে আমি মনে মনে বললাম ভাফেস তা সেই ওগ আপাত আনিয়াও তুমি মুখস্থ করেছো একটা ভুলে গেছো দশটা তোমার কেমনি বুঝাবো নিয়াহাত মানে দিনাম ঠিক আছে কিন্তু আমি নিয়ে মৃত ব্যক্তির পরিবারের কাছে যাওয়া একত্রিত হওয়া সেখানে জিয়াবত করা খাবার আয়োজন করা এই আয়োজনকে সেটা শ্রদ্ধের নামে হোক মৃত্যুভাষিকীর নামে হোক অরুশের নামে হোক কুলখানির নামে হোক কাঙ্গালি ভোজের নামে হোক মূল পয়েন্ট দুইটা মৃত ব্যক্তির পরিবারের ওখানে সবাই জয়া হওয়া আর জিয়া করা খাবার দামের আয়োজন করা এই দুই কাজকে মিনান নিয়া আহা আমরা বিলাপ অনুষ্ঠানের অন্তর্ভুক্ত মনে করতাম যে বিলাপ অনুষ্ঠানকে নবজী বলেছেন কুবুরি কাজ কি কাজ কুবুরি কাজ তাহলে নিয়াহ মানে বিলাম এটা আবিধানিক অর্থ কিন্তু শরীরের মধ্যে নিয়াহের একটা তরজুমা আছে যেটা শুধু বোখারি বললে হবে না হের আব্দুল্লাহ মিলাইতে হবে শুধু আব্দুল্লা হবে না আমার হাদিস তুই উপাসের বাদ বা হাদিস একটা আরেকটা ব্যাখ্যা করে দেয় সব মিলাইলে মূল জিনিসটা বেরিয়ে আসে স্পষ্ট হাদিস কন্যা নামদুল ইস্তেমাইল অসন আতাত পরিবারের কাছে যাওয়া খাওয়া থানা খাদ্যের আয়োজন করা এটা বিলাপ অনুষ্ঠানের অন্তর্ভুক্ত আরো বিলাপ অনুষ্ঠান করতো বিভিন্ন রূপে করতো একটা তো সাদ রূপে করতো আর একটা করত একজন মরে গেছে এখন জন ক্রমদোষী মহিলা ভাড়া করেছে ভাড়াটিয়া ক্রমদোষী মহিলা পাওয়া যেত তাদের ডিউটি হলো সারা সারাদিন যে তুমি এক মাস কাঁদতে পারবা আমার যে ভাইটা মরে গেছে তুমি এক মাস আমাকে কেঁদে দিবা সকাল দশটা থেকে চারটা পর্যন্ত কাঁদব আহা ভাইরে আহা ও মুখরে তোমকরে কইয়া আজকের নাটকের মধ্যে এরা যেভাবে কাঁদে তো তখন এক মাস কাঁদবে ভাড়া এত লাগবে যত শত টাকা লাগবে এরা এই ডিউটি ফারণ করতো সকাল থেকে কান্নাকাটি শুরু করতে বিকাল পর্যন্ত টানতটা নিয়ে আস এটা একটা রূপ ছিল আর সাধ্য রূপ ছিল সবটাই আচ্ছা এখন যে ভাইটা ইউটিউবে বসে দোস্তুর মতো কোরআন কিতাব নিয়ে আমাকে বলল যে আমি যে তর্জমাটা করেছি আস্থা ফেরাল্লাহ এটা হাদিসের উপবাদ দিয়েছি আমার তো ভিতরে একটু কষ্ট আমি তো পাইছি কিন্তু আমি ওনাকে বুঝছি যে উনি তিনি আস্থা ফেলনটা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন যে আলহামদুলিল্লাহ এই হাদিসের যে একটা তর্জুমা আমার জানা ছিল না আমার কাজীভাই ওই তরজমাটা। বলে দেওয়ার কারণে আমার জ্ঞানের মধ্যে একটু বৃদ্ধি নিয়াহাত মানে বাংলা দেখছে বিলাপ আমি শুধু বিলাপের মধ্যে থেকে গেছি এতদিন কিন্তু হাদিসেই যে নিয়াহাতের মানে শ্রাদ্ধ এবং জিয়াভ কুলখানি ইত্যাদি সব ইম্পর্টেন্ট এটা আমি আমার জানা ছিল না তো যাই হোক এটা আমি জানলাম না যদি উদার আমরা একে অভারকে করি তাহলে উন্মতের মধ্যে কোনো ভাগাভাগি হবে ভাগাভাগি হবে পাওয়ার মতো দৃশ্য তৈরি করেন পাশের মতো দৃশ্য তৈরি করেন আপনি হাত এখানে বাঁচছেন আপনার পাশের ওলা এখানে বাঁচছে তার পাশেরওয়ালা এমনি বেশি কেউ কাউকে কোন মন্দ বলে না সবাই ভাই ভাই হারি কি সুন্দর মিল এই মিলটা বাংলার জমিনে আসুক পাঁচ বছর লাগবে সমস্ত সহি সুন্দর ওপরে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ বছরও লাগবে না এই মনটা এই উদাহরণটায় আন্তরিকতা নিয়ে যদি আমরা ফেরি করি ফেরি আলা হই সন্ধ্যার ফেরি হল ফেরি হল কারো দরজা মারি দরজা ভেঙে ঘরে ঢুকে না এমন সুন্দর একটা আওয়াজ দেয় বাড়ির ভিতরে বসে থাকতে পারে না সব বাইরে আসে একটা একটা কিছু। এমন আকর্ষণীয় শব্দ বলে দেয় সবাই বেরিয়ে আসে সন্ধ্যার ফেরি করব। এটা তো একটা মার্কেটিং সন্ধ্যার একটা মার্কেটিং আছে না আজকাল কেবল পচা পণ্যের পচা পচা প্রোডাক্টের কি মার্কেটিং কি আকর্ষণীয় ভাষা কি সুন্দর যত অ্যাড দেখলাম তাদের একটা অ্যাড আমার কাছে অতুলনীয় মনে হল কোথায় জানি দেখলাম একজন দর্জি তিনি একটা অ্যাড দিচ্ছেন অ্যাডটা কি সৌন্দর্য বহুমাত্রিক সৌন্দর্য বহুমাত্রিক পোশাক তার একটি মাত্রা এর বিকাশ সাধনে দর্জি বাড়ি সময় দক্ষ তাকে সাথে নিয়ে চলে এটা একটা দ্রব্য আমি এটা আপনার সর্বনাশ একটা জামা কাপড়ের অ্যাড যদি এত সুন্দর ইসলামের অ্যাডটা কত সুন্দর হওয়া দরকার একটা সন্ন্যার আমলের বিজ্ঞপ্তিটা কত আকর্ষণীয় হওয়া দরকার কত মর্যাদাপূর্ণ ভাষায় আকর্ষণীয় ভাষা হওয়া দরকার কিন্তু এই প্রযুক্তিগুলি আমরা ইউজ করি না করা উচিত আতে আল্লাহ তারা আমাদের এই ওম্মাকে ওম্মতের ঐক্য ভালোবাসা হৃদতা এগুলি টিকিয়ে রেখে তারপর আমরা বিভিন্ন আমল করবো এতে কোনো সমস্যা নাই যতক্ষণ বেদাত হবে না ততক্ষণ আমল করার মধ্যে কোনো দোষ নেই ফেকিম আসলাম আসাইল এগুলির মধ্যে অপশন আছে প্রশস্ততা আছে মাজারে সে দিয়েছে এটার সাথে আপোষ নাই আপস নাই সেটা কিন্তু আমি জ্বুলিয়েছে আপোষ নাইয়ে এটাকে ইয়ে করবো কিন্তু যেগুলি ছোটখাটো বিষয় এই মামরা বলেছেন চলে এটা দিছে আছে হয়তো দুর্বল এমন করা চলে এগুলো নিয়ে কোনো প্রান্তিক অবস্থানে কঠোর অবস্থানে যাওয়া থেকে বিরত থাকতে হবে না আলামী ইসলামের বিশ্ব ইসলামিক মহাসম্মেলনে তারা গোটা মুসলিম মোহাম্মদে আহ্বান জানিয়েছেন তিক্ত অভিজ্ঞতার আলতে তিক্ত অভিজ্ঞতার আলতে অথে আল্লাহ তাহলে আমাদের দান করুন আমরা যাতে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা যাতে আমরা চালাতে পারি যদি তা না করি তাহলে আমি আপনাকে গালি দিব আপনি আমাকে গালি দিবেন দুই দলে আল্লাহর কাছে রিজেক্টেড হব আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে ইসলামে দীক্ষিত করে তাদেরকে দিয়ে ইসলাম প্রচার করাবেন আমি আর আপনি পারবো না আমাকে আর আপনাকে দিয়ে হবে না যদি আমরা ওই অবস্থা থেকে তবা না করি আল্লাহ আমাদেরকে মুসলিম ভাইদের সম্মান বিশেষ করে ওলামাই কিরামের সম্মান শ্রদ্ধা করা তফিক দান করুন দাওয়াতের সেই সুষমা নিয়ে সে আন্তরিকতা নিয়ে মিষ্টি ভাষা নিয়ে মুসলমানদেরকে বুঝাবার তো অফিজ দান করুন আপু বল আলহামদুলিল্লাহ الحمد لله حمدا كثيرا كما أمر واشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرضاما لمن جهد به وكفر ثم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমাদের ভোজ দুটি ক্ষমা করে দেন আল্লাহ তালা মুসলিমদের প্রতি মুসলিমদের যে ভালোবাসা রিদ্ধতা এক প্রাণ এক দেহ হয়। গোটা মুসলিম একটি দেহ একটি প্রাণ হয়। এই পৃথিবীকে হেদায়তের আলো এবং জান্নাতের ভাবে পরিচালিত করার যে দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই এক প্রাণ এক দেহ হয়ে জান্নাতের প্রতি গোটা মানব জাতিকে আহ্বান জানাবার তৌফিক দান করুন নিজেদেরকে এবংকে সৎকাজের প্রতি উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের মুরুব্বিয়ানকে ক্ষমা করুন আমাদের যুবক শ্রেণীকে ক্ষমা করুন ছোট বড় সবাইকে ক্ষমা করুন জিন্দা মর্দে সকল মোমেন মোমেনা মুসলিম মুসলিমার জীবনকে পবিত্র জীবন বানান হায়াত তাই এ বা বানান বেঁচে থাকতে ইসলামের উপর বাঁচিয়ে রাখেন মৃত্যুবরণকালে ইমাম সহ মৃত্যুবরণ করা তৌফিক দান করেন أعوذ بالله من الشيطان الواجيب بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتائز القربة وينهى عن الفحشاء والمنكر والبغي يعذكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تسنعون